পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজ আলোচিত হবে গত দুই পর্বে আমরা আলোচনা করেছিলাম ইসলামের দাওয়াতের বিপরীতে কাফিরদের প্রতিক্রিয়া কি কি ছিল ব্যঙ্গবিদ্রুপ চরিত্র হনন অপমান কুচ্ছা রটানো প্রলোভন চ্যালেঞ্জ হিংসা বিদ্বেষ কী করতে বাকি রাখেনি তারা সিরাতের এই পর্বে আমরা আলোচনা করব মাকি যুগে সাহাবি রাজিয়াল আনহুমদের উপর নেমে আসা কষ্ট ও ত্যাগ দ্বিতার গল্পগুলো কোন সন্দেহ নেই প্রথম যুগের মুসলিমরা যে পরিমাণ কষ্ট আর ত্যাগ স্বীকার করেছিলেন তেমনটা আর কোনো প্রজন্ম করেনি তাই ইমানের দিক থেকে তারা শ্রেষ্ঠ একই সাথে তারা এল বা দিনের বুঝের দিক থেকেও শ্রেষ্ঠ কারণ তারা রসুলুল্লা সাল্লাস্লামের সরাসরি তত্ত্বাবধানে বড় হয়েছিলেন তার সান্নিধ্যে ছিলেন তারা কোরআনকে সরাসরি নাজিল হতে দেখেছেন কাজেই যে কোনো বিচারে সাহাবিরা হলেন শ্রেষ্ঠ প্রজন্ম এ কথাটি বারবার মনে করিয়ে দেওয়ার কারণ হলো আমাদের সময়ে আমরা সাহাবাদের মতো করে ইসলামকে বোঝা ও ব্যাখ্যা করার চেষ্টা না করে পশ্চিমাদের মূল্যবোধকে স্ট্যান্ডার্ড ধরে ইসলামকে ব্যাখ্যা করছি যেন পশ্চিম আদর্শের সাথে ইসলামকে কম্প্যাটেবল আমাদের সব সময় মনে রাখতে হবে ইসলামকে বুঝতে চাই তাহলে সাহাবিরা হবেন আমাদের আদর্শ আলোচনা শুরু করা যাক ত্রিমিজি শরীফের একটি হাদিস দিয়ে সাহাযিন আবি ওয়াক্কাস থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রসুল কোন মানুষের সর্বাপেক্ষা কঠিন পরীক্ষা হয় তিনি বললেন নবীগণের অতপর মর্যাদার দিক থেকে তাদের পরবর্তীদের অতপর তাদের পরবর্তীগণের বান্দাকে তার দিনদারির মাত্রা অনুসারে পরীক্ষা করা হয় যদি সে দিনদারিতে অবিচল হয় তবে তার পরীক্ষাও হয় ততটা কঠিন আর যদি সে দিনদারিতে নমনীয় হয় তবে তার পরীক্ষাও হয় সে অনুযায়ী অতপর বান্দা অহরহ বিপদ আপদ দ্বারা পরিবেষ্টিত থাকে শেষে সে পৃথিবীর বুকে গুনাহ মুক্ত হয়ে পাকসাফ অবস্থায় বিচরণ করে এই হাদিস থেকে আমরা দেখি ইমান এবং কষ্ট শিকার হাতে হাত ধরে চলে আল্লাহ একজন মানুষের ইমানের মাত্রার উপরে তার পরীক্ষা নেন বর্তমান সময়ে ইমান বলতে আমরা কিছু তত্ত্বকথায় বিশ্বাস করাকে বুঝি বিশ্বাসও হয়তো নয় আমরা মনে করি মুখে গরগর করে কালিমা পাঠ করাই হল ইমান কিন্তু ইমান এতটা সস্তা বিষয় নয় ইমান হলো এমন এক জিনিস যা মানুষের আচরণে কাজে চিন্তায় পরিবর্তন আনবে আনবেই যদি আমরা মুখে বলি আমরা ইমান এনেছি কিন্তু আমাদের কাজে কর্মে তার কোন তাহলে সেটা ইমান নয় অন্য কিছু ইমান হলো পৃথিবীর সব কিছুর চাইতে দামি যারা ইমানের এই বাস্তবতা উপলব্ধি করতে পেরেছে তারা ইমানের জন্য দুনিয়ার যে কোনো কিছু ছাড়তে রাজি আছে ইমান মানুষের মধ্যে কি পরিবর্তন নিয়ে আসতে পারে তার একটা চমৎকার উদাহরণ হল ফির আউনের জাদুকররা ফির তাদের বলেছিল যদি তারা মূসাকে পরাজিত করতে পারে তাহলে এর বিনিময়ে তারা পাবে স্ট্যাটাস প্রতিপত্তি অর্থ সম্পদ আর ফির আউনের নৈকট্য দুনিয়ার লোভেই তারা জাদু দেখাতে এসেছিল কিন্তু যখনই তারা দেখল মুসা আলা সাল্লাম আল্লাহর সত্য নবী তার মুজিজার কাছে তাদের জাদু পরাজিত তখন তারা দুনিয়ার বাস্তবতা বুঝতে পারলো। তারা ফির আউনকে অস্বীকার করলো এবং ইমান আনলো আল্লাহর ওপর এই দৃশ্য দেখে ফির আউন তাদেরকে হুমকি দিয়ে বলেছিল আমি তোমাদেরকে সুলিতে চড়াব কিন্তু জাদুকররা কি বলেছিল তারা বলেছিল তোমার যা খুশি কর তোমার যা করার তা তো এই দুনিয়ার জীবনেই করবে এই ঘটনার পর জাদুকরদের হত্যা করা হয় তারা শহীদ হয়ে যান জাদুঘররা হয়তো অল্প কিছুক্ষণের জন্যই ইমান এনেছিল কিন্তু সেটা তাদের মধ্যে সত্যিকারের পরিবর্তন ঘটিয়েছে এটাই হলো ঈমান এই দুনিয়া জীবন হলো একটি পরীক্ষা আল্লাহ তাআলা বারবার কোরআনে এই কথাটি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি বলেন ও হুয়াল্লাযী জা'আলাকুম খালাঈফাল আরদ্বি ওয়া রাফা'আ বা'দাকুম ফাওকা বা'দ্বিন দারাজাতিন লিব্লাওওয়াকুম তিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেছেন এবং একে অন্যের উপর মর্যাদা সমুন্নত করেছেন যাতে তোমাদেরকে এই বিষয় পরীক্ষা করেন যা তোমাদেরকে দিয়েছেন আপনার প্রতিপালক দ্রুত শাস্তিদাতা এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু সুরা আনহাম আয়াত একশো পঁয়ষট্টি আল্লাহ তালা আরো বলেন আমি পৃথিবীতে সব কিছুকে পৃথিবীর জন্য শোভা করেছি যাতে লোকদের পরীক্ষা করে যে তাদের মধ্যে কে ভালো কাজ করে সুরা কাহাফ আয়াত সাত সাফল্য এবং পরীক্ষা অঙ্গাঙ্গীভাবে জড়িত কোন জাতি পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে সাফল্য পাবে না আল্লাহ মুমিনদের বিভিন্নভাবে পরীক্ষা নেন আর এই পরীক্ষায় উত্তীর্ণ হবার পরেই তারা দুনিয়ার জীবনে সমৃদ্ধি ও নিরাপত্তা লাভ করে ইমামা শাফি ই রহিমাউল্লাকে জিজ্ঞেস করা হয়েছিল কোনটা ভালো স্থিতিশীল সমৃদ্ধশালী জীবন নাকি দুর্যোগ আর ফিট না তিনি উত্তর দিয়েছিলেন ফিতনায় পতিত না হয়ে কেউ স্থিতিশীলতা আর সমৃদ্ধি অর্জন করতে পারে না আল্লাহ নূহ ইব্রাহিম ইসা এবং মুহাম্মালকে পরীক্ষা করেছেন সেই পরীক্ষায় যখন তারা ধৈর্য ধরেছেন তখন আল্লাহ তাদের শান্তি ও নিরাপত্তা দিয়েছেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জান্নাত কষ্ট দিয়ে ঘেরা আর জাহান্নাম ঘেরা নফসের বাসনা দিয়ে প্রশ্ন হচ্ছে আল্লাহালা কেন মানুষের পরীক্ষা নেন এর উত্তর হলো। এক মুমিনদের ইমানকে পরিশুদ্ধ করা এবং তাদের মুনাফিকদের থেকে পৃথক করা কঠিন সময়ে মানুষের আসল চেহারা প্রকাশ পায় বিপদের সময় বলে দেয় আসলে একজন মানুষ কেমন ফিকনার সময় মানুষ সত্যিকারের ইমান ও চরিত্র ফুটে ওঠে আল্লাহ বলেন আহাসিবান মানুষ কি মনে করে যে তারা এ কথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে আমরা বিশ্বাস করি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না সুরা আনকাবুত আয়াত দুই দুই মানুষের ভেতরে কি আছে তা প্রকাশ করে দেয় আল্লাহ ঠিকই জানেন একজন মানুষের মনে কী আছে কিন্তু বিশেষ পরিস্থিতিতেই কেবল আসল রূপটি প্রকাশ পায় সৈদ কুতুব্রাহে মাহুল্লাহ বলেন মানুষের অন্তরে কি আছে তা আল্লাহ জানেন কিন্তু তিনি পরীক্ষা নেন কারণ তিনি চান ভেতরের অবস্থা যেন বাহ্যিকভাবে প্রকাশ পায় যা আল্লাহ তালা আগে থেকেই জানতেন এটা এজন্য যে মানুষকে যেন তার কাজের জন্য জবাবদেহি করা যায় নিছক আল্লাহ যা জানেন সেই জ্ঞানের জন্য জবাবদেহি মানুষকে করা হয় না এটা আল্লাহর পক্ষ থেকে একটি রহমত এবং একই সাথে ইনসাফ বটে তিন ইমানদারদের ইমানকে বৃদ্ধি করা কঠিন সময়ে মানুষকে টিকে থাকতে হলে এক্সট্রা এফোর্ট দিতে হয় পরিস্থিতি যখন কঠিন হয় মানুষ তখন আল্লাহকে ভয় করে এবং তার উপর ভরসা করে এভাবে ফিতনা মানুষের ইমান থেকে খাদগুলোকে দূর করে দেয় চার কঠিন সময়ে মানুষ নিজের দুর্বলতাগুলোকে আবিষ্কার করে এতে তার নিজের জন্য দুর্বলতাকে সারিয়ে নেবার একটা সুযোগ যেন ভবিষ্যতে সে নিজেকে আরও বড় বিপদ থেকে সামনে নিতে পারে পাঁচ আল্লাহর নৈকট্য লাভের একটি সুযোগ হলো এসব পরীক্ষা একজন মুমিনের পায়ে যখন সামান্য কাটাবিদ্ধ হয় তখন হয় আল্লাহ তাকে এক ধাপ উপরে উঠিয়ে নেন অথবা তার কোন গুণা মাফ করেন ছয় কষ্টের সময় মানুষ নিজের সীমাবদ্ধতাকে বেশি বেশি উপলব্ধি করে এবং সে আল্লাহর দিকে ঝুঁকে যায় সে আল্লাহর অনুগ্রহের কদর করতে শেখে ভালো সময়ের কদর করতে শেখে সাদ কষ্টের সময় ধৈর্য এক প্রকার দাওয়াহ বটে কাফেররা যখন দেখে একজন মানুষ শত কষ্টের পরেও তার আদর্শের উপর অটল থাকে এটা তাদেরকে ভাবায় কাজেই কষ্টের সময় নিরবতা মানুষের জন্য এক প্রকার দাওয়াহ এবার আমরা আলোচনা করব মাকি যুগে সাহাবিদের উপর নেমে আসা অত্যাচার ও নির্যাতনের কাহিনী নিয়ে যদিও আমরা মূলত সাহাবিদের উপর কোরআসদের করা শারীরিক নির্যাতনগুলো নিয়ে আলোচনা করব আমাদের ভুলে গেলে চলবে না সে সময় ইসলামের উপর টিকে থাকা ছিল আসলে যতটা না শরীরের উপর ব্যথা শহরে নেয়া তার চাইতে বেশি ছিল মানসিক শক্তি দিয়ে টিকে থাকা গোত্রভিত্তিক সে সমাজ ব্যবস্থায় ইসলাম গ্রহণ করা মানে নিজ পরিবার নিজ গোত্র থেকে আলাদা হয়ে যাওয়া নিজ পরিবার আর গোত্র থেকে আলাদা হয়ে যাওয়া মানে নিরাপত্তাহীন অনিশ্চিত এক জীবন সাহাবিরা জানতেন না সামনে কি হতে যাচ্ছে তার সংখ্যা ছিলেন অল্প প্রচন্ড মানসিক শক্তি না থাকলে এই চাপকে উপেক্ষা করা অসম্ভব অপমানিত আর লাঞ্চিত অবস্থায় আমরা হয়তো জীবনের একটি দিনও কাটায়নি, কিন্তু সাহাবিদেরকে দিনের পর দিন সেভাবে কাটাতে হয়েছে কাজেই আমরা হাতে গোনা কয়েকজন সাহাবিদের নিয়ে আলোচনা করব তবে আমাদের মনে রাখতে হবে তাদের সবাইকে দাঁড়াতে হয়েছিল স্রোতের বিপরীতে তাদের পাশে আল্লাহ ছাড়া আর কেউ ছিল না প্রবেশ করা যাক মূল আলোচনায় ক্রাইশের হাতে সাহাবিদে নির্যাতিত করে তাদের ধর্মত্যাগে বাধ্য করা দুই ইসলাম গ্রহণে আকৃষ্টদের সামনে এই অত্যাচারিত মুসলিমদের উদাহরণ হিসেবে উপস্থাপন করা যেন তারা ইসলাম গ্রহণে আকৃষ্ট না হয় ভয় পায় তিন নিছক রাগ ঝাড়া এবং ঘৃণার বসে অত্যাচার করা প্রথমে আসি আবু বকর সিত্বিক রাজিয়াল্লাহ আনহুর ঘটনা নিয়ে এটা সত্য যে যেসব মুসলিম নির্যাতিত হয়েছিলেন তারা ছিলেন হয়তো দাস কিংবা অনারব মক্কার সমাজে যাতে বলার মতো তেমন কোনো স্ট্যাটাস ছিল না এক কথায় সমাজের নিচু স্তর থেকে যারা মুসলিম হয়েছেন তাদের উপর দিয়েই সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে কিন্তু এর বাইরেও অনেকে আছেন যেমন আবু বকর রাজিয়াল্লাহ আনু আবুবকর রাজিয়াল্লাহ আনহোকে নিয়ে আমরা আগে আলোচনা করেছি তিনি ছিলেন কোরাইশদের মধ্যে বেশ সমাদৃত একজন ব্যক্তি কিন্তু ইসলামের জন্য তাকেও নির্যাতিত হতে হয় ঘটনাটা আমরা বর্ণনা করবো আলবিদায় ওয়ান নিহায় থেকে আবদুল্লাহ ইবিন মুহাম্মদ বলেন আবু মুহাম্মদ ইবিন ইমরান হজরত আইসাদ আনহা সূত্রে বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহ সাল্লি আসাল্লামের সাহাবিগন যখন একত্রিত হলেন তখন তারা ছিলেন ৩৮ জন হজরত আবু বকর রাউআ আনহু প্রকাশ্যে বের হবার জন্য রসুলের সাথে পীড়াপির কম আবুকু প্রকাশ্যে বের হবার জন্য অবশেষে রসুল্লাহ সাল্লা আলাই সাল্লাম প্রকাশ্যে বের হলেন অন্যান্য মুসলিমরা মসজিদের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে প্রত্যেকে নিজ গোত্রের মধ্যে অবস্থান নেয় হজরত আবুকর রাজ আনহু জনসমক্ষে বক্তিতা দিতে শুরু করেন রসুলুল্লাহ সাল্লা আলাইসালাম পাশেই বসা ছিলেন বস্তুত হজরত আবুবকর রাতলাহ আনহু প্রথম বক্তা যিনি প্রকাশ্যে লোকজনকে আল্লাহর প্রতি এবং তার রাসুলের প্রতি আহ্বান করলেন মুশরিকরা সাথে সাথে হজরত আবুবকর উপর এবং মুসলিমদের উপর চড়াও হয় মসজিদে বিভিন্ন স্থানে থাকা মুসলমানদের তারা ভীষণ প্রহার করে হজরত আবুবকর রাত আনহুকে তারা পায়ের নিচে ফেলে পিষ্ট করে এবং তাকে বেদম মারধর করে পাপিষ্ঠ উৎপা এবং রাবিয়া তার কাছে আসে এবং পুরোনো দুটো জুতো দিয়ে তাকে পেটায় সেগুলো দিয়ে তার চোখে মুখে আঘাত করে এবং তার পেটের উপর উঠে দাঁড়ায় তাকে এমনভাবে মারধর করা হয়েছিল তার নাক মুখ চেনা ছিল না খবর পেয়ে বনুতাইমের লোকেরা দ্রুত সেখানে হাজির হয় এবং মুস্রিকদের হাত থেকে তাকে উদ্ধার করে একটি কাপড় দিয়ে মুড়িয়ে তাকে তুলে নেয় এবং তার বাড়ি তিনি বোঝায় সবাই ভেবেছিল আবু বকর হয়তো আর বাঁচবে না এরপর বনোতায়মের গোত্রের লোকজন মসজিদে ফিরে গিয়ে মুশ্রিকদের শাঁশিয়ে দিয়ে বলে আবু বকরের মৃত্যু হলে আমরা উতবা বিন রবিয়াকে খুন করে প্রতিশোধ নিব এবার তারা আবু বকর রাজিয়াল্লাউ আনহুর কাছে ফিরে আসে এবং আবু বকর রাজিয়াল্লা আনহুর বাবা আবু কুহাফা ও বনোতায়মের লোকেরা তাকে ডাকতে থাকে একসময় তিনি তাদের ডাকে সারা দেন दिन शेष भाग कथा शुरू करें सर्वप्रथम जो कथाटी जिज्ञेस कर लें रसूल सल्लासम कथाय कैमन आई परिमाण असुस्थ अवस्थाएं तारथा शुने तर गोत्र लोकजनरा ता गए एका रेखे चले जाए तार तार मा उम्मूल खायर के बोले जाए चेष्टा देखुके তারা চলে যাবার পর অম্মুল খায়ের আবু বকর রাজিয়াল্লাহ আনহুকে কিছু খাবার জন্য পীড়াপাড়ি করছিলেন আবু বকর রাজি আনহু শুধু বলছিলেন রসুল্লাহ কেমন আছেন তার মা বললেন আল্লাহর কসম তোমার বন্ধু সম্পর্কে আমি কিছুই জানি না তিনি বললেন আপনি খাত্তাবের কন্যা উম্মু জামিলের নিকট যান এবং তার কাছ থেকে জেনে আসুন তিনি উম্মু জামিলের নিকট গেলেন এবং বললেন আবু বকর তো মুহাম্মদ ইমিন আবদুল্লাহর অবস্থা সম্পর্কে জানতে যাচ্ছে উম্মু জাম রাজ আনহা বলেন আমি আবু বকর কেউ চিনি না মোহাম্মদ কেউ চিনি না তবে আপনি যদি ভালো মনে করেন আমি আপনার সাথে আপনার ছেলের নিকট যেতে পারি উম্মুল বললেন তবে চল খায়ের সাথে উম্মু জামিল রাজিয়াল আনহা এলেন তখন আবু বকর রাজিয়াল আনহু শয্যাশয় মুমূর্ষু উম্মু জমিল রাজিয়াল আনহা তার নিকটে এলেন এবং এই করুণ অবস্থা দেখে চিৎকার করে বললেন হাই। কাফির ও পাবিষ্ঠের দল আপনার এই দুরাবস্থা করেছে আমি নিশ্চিত আশাবাদী যে আপনার প্রতি জুলুমের প্রতিশোধ আল্লাহ তালা তাদের থেকে নেবেন হজরত আবু বকর রাজিয়াল আনহু বললেন কেমন আছেন জামিল রাজু আনহা বললেন পাশে তো আপনার মা আছেন তিনি আমাদের কথাবার্তা শুনছেন আবু বকর রদিয়াল্লাহ আনহু বললেন তার জন্য কোনো অসুবিধা হবে না উম্মু জামিল জানালেন রসুল্লাহ সাল্লাহ আল্লাম সুস্থ ও ভালো আছেন তিনি এখন কোথায় আছে জানতে চাইলে উম্মু জামিল বললেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম এখন ইবনুল আর কামের বাড়িতে অবস্থান করছেন আবু অকর রাজ আনহু বললেন আল্লাহর কসম রসুল্লা সাল্লা সাথে দেখা না হওয়া পর্যন্ত আমি কিছুই খাব না অবশেষে সন্ধ্যা সময় যখন বাইরে মানুষের আসা যাওয়া কমে গেল সবাই নিজ নিজ বাড়িতে চলে যায় তখন তাদের দুজনের গায়ের ওপর ভর করে আবু অকর রদুল্লাহ আনহু রসুল্লা সাল্লাহ আলাইসাল্লামের কাছে পৌঁছলেন রসুল্লা সাল্লি সাল্লাম তার দিকে ঝুঁকে পড়লেন এবং তাকে চুমু দিলেন অন্যান্য মুসলমানগণ তার দিকে ঝুঁকে পড়লেন তার এ অবস্থা দেখে রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম অত্যন্ত বিচলিত হয়ে পড়েন আবুকরদ্দিল্লাহানহ বললেন ইয়া রসুল্লাহ পাপিষ্ঠ উৎপা আমার মুখে যা আঘাত করেছে তাছাড়া অন্যান্য কোথাও আমার খুব একটা ব্যথা নেই এই যে আমার মা তিনি তার সন্তানের প্রতি স্নেহশীল আপনি তো বরকতময় সত্তা তাকে আল্লাহর পথে আসার দাওয়াত দিন এবং আল্লাহ করুন আল্লাহ করলেন এটা ছিল আবু বকরের ঘটনা এই ঘটনা থেকে বেশ কিছু শিক্ষা আছে এক ইসলাম প্রচার করতে গিয়ে অপমান ও ব্যঙ্গ বিদ্রোপের তোয়াক্কা না করা আবু বকর জানতেন ইসলাম প্রচার করতে গেলে মানুষ সেটা সহজভাবে নেবে না তাকে মৌখিক এবং শারীরিকভাবে অত্যাচার করবে এবং হয়েছিল তাই কিন্তু সাহসের জোরে তিনি এই ভয়কে উতরে গেছেন আমরা প্রায় অমুসলিম এবং সেকুলারদের সামনে ইসলামের স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলতে অস্বস্তিবোধ করি এবং ভীতি অনুভব করি আমরা অবাক হয়ে ভাবি প্রথম যুগে মুসলিমরা কিভাবে এত সফল হলেন এর উত্তর হল আবুকর রাত আনহু তিনি জানতেন ইসলাম হচ্ছে সত্য আর সত্য বলতে তিনি মোটেও দ্বিধাবোধ করেননি দুই রসুল্লাহ সাল্লাই প্রতি যে ভালোবাসা আবু বকর দেখিয়েছেন বোধ করে সেটা আর কেউ দেখাতে পারেনি জ্ঞান ফেরার পর আবু বক্ের প্রথম প্রশ্ন ছিল না আমার কি হয়েছে তার প্রশ্ন ছিল রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম কেমন আছেন তার পরিবার তার গোত্র তাকে নিয়ে চিন্তিত আর তিনি চিন্তিত রসুল্লাহকে নিয়ে তার শরীরে যে অবস্থা ছিল আমাদের তেমন হলে হয়তো আমরা তিন চার মাস বেড রেস্ট নিতাম কিন্তু রসুল্লাহ সাল্লামের প্রতি তার প্রবল ভালোবাসা তাকে ছুটিয়ে নিয়ে গেছে রসুল্লাহর কাছে আল্লাহ আবু বকর র সন্তুষ্ট হন তিন এই ঘটনা থেকে দেখি গোত্রীয় বন্ধন সে সমাজে কতটা শক্তিশালী ছিল আবু বকরের গোত্র অমুসলিম হওয়া সত্ত্বেও তারা উত্বাকে হুমকি দিয়েছে কারণ সে তাদের গোত্রের এক সদস্যকে পিটিয়েছে হোক সে মুসলিম হিজবিয়া বা গোত্রবাদের কোন স্থান ইসলামে নেই তবে নিজ গোত্রে নিরাপত্তা যদি নিজের নিরাপত্তা ও ইসলামের উপকারে আসে সেখানে কোনো সমস্যা নেই সাহসী ছিলেন সত্যি একই সাথে তারা সতর্ক ছিলেন উম্মো জামির রাজিয়াল আনহা তাই প্রথমে বলেছিলেন তিনি আবু অকরকে চেনেন না কিন্তু যখন দেখেছেন সত্য কথা বলতে কোনো সমস্যা নেই তখন তিনি সহজভাবে কথা বলেছেন তিনি সরাসরি আবু অকরের সাথে কথা বলাটাকেই নিরাপদ মনে করেছেন কারণ আবু বকরের মা তখনও মুসলিম হননি আর তারা রসুল্লাহ সাল্লা সাথে দেখা করতে গিয়েছেন সন্ধ্যা সময় যখন লোকজনের আনাগোনা কমে গেছে এই খুঁটিনাটি বিষয়ে সাহাবিদের যত্ন দেখিয়ে দেয় তারা সাহসিকতা ও সতর্কতা দুইয়ের মাঝে ভারসাম্য করে চলতেন সেই শুরু থেকেই এরপরে সাহাবি বিলাল এবেন রাবা রাজিয়াল আনহু বিলাল এবেন রাবা ছিলেন একজন দাস তাকে যেন মানুষ হিসেবেও গণ্য করা হত না আর তাই তার যে অত্যাচার হয়েছে আর কারো উপরে তা হয়নি কারণ তাকে নির্যাতন করত তারই মনিম উমাইয়া বিন খালাফ আর তাকে রক্ষা করার জন্য কেউই ছিল না আবু বকর বা উসমানের মতো সাহাবিরা নির্যাতিত হলেও একটা পর্যায়ে তার পরিবারের লোক বা গোত্রের লোক তাদের নিরাপত্তা দিয়েছে কিন্তু বিলাল রাজিয়াল আনহোকে সাহায্য করার মতো কেউ ছিল না সে সমাজে কোনো আইন ব্যবস্থা বা কোর্ট ছিল না যে সেখানে গিয়ে বিলাল অভিযোগ পেশ করবে একটি হাদিসে আবদুল্লাহ বিন্লা আনহু বলেন প্রথম ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছিলেন সাতজন রসুল সালাহ আবুবকহু আমার ইবেন রাদ আনহু তার মা আনহা, সুয়াইব সোয়ব আনহু বিলা রদ আনহু এবং মিক্তার রাজিয়াল আনহু বস্তুত আপন চাচার তত্ত্বাবধানের মাধ্যমে রসুল্লা সালাহামকে আল্লাহ তালা নির্যাতন থেকে রক্ষা করেছেন আর আবুবক রাজিয়াল আনহুকে রক্ষা করেছেন তার গোত্রের মাধ্যমে অন্যান্য সাহাবাদের তাদের গোত্রের মাধ্যমে মুশ্রিকগণ ধরে নিয়ে যায় এবং লোহার পোশাক পরিয়ে প্রখর রৌদ্রের মধ্যে দগ্ধ করতে থাকে অবশেষে হজরত দিলাল রাজিয়াল্লা আনহু ছাড়া অন্যরা মুশ্রিকদের ইচ্ছানুযায়ী বক্তব্য দিতে বাধ্য হয় কিন্তু হজরত দিলাল রাজিয়াল আনহু আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে নিজের জীবনকে তুচ্ছ এবং নিজের সম্প্রদায়কে গুরুত্বহীন জ্ঞান করেন ফলে মুশ্রিকগণ তাকে নিয়ে বালকদের হাতে তুলে দেয় তারা তাকে রশিতে বেঁধে নিয়ে অত্যাচার করতে করতে মক্কার অলিগুলিতে ঘুরতে থাকে তিনি তখনও বলছিলেন আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক বিলাল রাদিয়াল আনহ ছিলেন একজন একনিষ্ঠ মুসলিম এবং পবিত্র মনের অধিকারী বনুজুমাহ গোত্রের উমাইয়া এবেন ওয়াহাব এবেন হুজাফা এবং জুমাহ দুপুরের তপ্ত রোদে তাকে মক্কার মুরুভূমিতে টেনে নিয়ে চিৎ করে শুইয়ে দিত এরপর সে একটি বড় পাথর আনার নির্দেশ দিত যা তার বুকের উপর রাখা হত তারপর তাকে বলত মোহাম্মাদকে অস্বীকার করে লাত ও উজ্জার পূজা করো। নতুবা তোর মৃত্যু পর্যন্ত এরপ নির্যাতন চলতে থাকবে কিন্তু সেই কঠিন অমানসিক নির্যাতন ভোগরত অবস্থায়ও তিনি বলতে থাকতেন আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক বিলালকে এত অত্যাচার করা হয় যে এক পর্যায়ে তিনি তার মনিবের কাছে ইউজলেস হয়ে যান সাধারণত দাস হিসেবে তখনই বেশি কদর আর উচ্চ মূল্য পাওয়া যায় যখন সে অনেক খাটাখাটনি করতে পারে কিন্তু বিলাল এতই দুর্বল হয়ে যান যে উঠে দাঁড়িয়ে কাজ করার মতো কোনো অবস্থাও তা ছিল না সেই সুযোগটি কাজে লাগান আবু বকর রাজিউল্লাহু একদিন আবু বকর রাজিয়াল্লাহ আনহু তার কাছ দিয়ে যাচ্ছিলেন আবু বকর বাড়ি ছিল জুমাহ গোত্রের পাড়ার মধ্যেই তিনি উমাইয়া বিন খালাফকে বললেন এই অসহায় লোকটার ব্যাপারে তুমি কি আল্লাহকে ভয় করো না আর কতদিন এভাবে চলবে সে বলল তুমি তো তাকে নষ্ট করেছ এখন যে অবস্থায় তাকে দেখতে পাচ্ছ তা থেকে তুমি তাকে উদ্ধার করো আবু বকর রাজিউলা ওয়ানহ বললেন আচ্ছা আমি তাই করব, আমার কাছে তার চাইতে একজন হৃষ্টপুষ্ট ও শক্তিশালী হাবসি দাস আছে সে তোমারই ধর্মের অনুসারী বিলালের বদলে আমি তাকে তোমাকে দিয়ে দেব উমাইয়া বলল ঠিক আছে আমি রাজি আবু বকর রাজিউল্লাহ বললেন সে এখন তোমার এ বলে আবুকর রাজি আনহু বিলাল রাজি আনহুর বদলে সেই গোলাম তাকে দিয়ে দিলেন এবং বিলাল রাজিয়াল আনহুকে আজাদ করে দিলেন আর এভাবেই আল্লাহর ইচ্ছায় আবুকর রাজিয়াল্লাহ আনহুর বরকতময় হাতে বিলাল রাজিয়াল আনহু অত্যাচার থেকে মুক্তি লাভ করেন আবু বকর রাজিয়াল্লাহ আনহু শুধু বিলাল নন আরো ছয় মুসলিম দাসদাসীদের মুক্ত করেছিলেন ইভেন হিসাম থেকে বর্ণিত তিনি মদিনা হিজরত করার আগে বিলাল রাজিয়া আনহু ছাড়া আরো ছয়জন ইসলাম গ্রহণকারী গোলামকে আজাদ করেন বিলাল রাজিয়াল আনহু ছিলেন এদের সপ্তম ব্যক্তি তিনি আমির এ ফুহাইরা ফুহাইরা রাজিয়াল আনহুকে আজাদ করেন যিনি বদর ও উহুদযুদ্ধে অংশগ্রহণ করেন এবং বীরের মাউনার যুদ্ধে শহীদ হন তিনি উম্মে উবায়েস ও জিন্নিরা দাসিদয়কে আজাদ করেন জিন্নিরা আজাদ হওয়ার সময় তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন এই অবস্থা থেকে কুরায়েশরা বলল লাত ও উজ্জার অভিশাপেই সে দৃষ্টিশক্তি হারিয়েছে তখন আনহা তাদের এ কথা শুনে বললেন ওরা মিথ্যে বলছে আল্লাহর ঘরের কসম লাত ও উজ্জা কোন ক্ষতি করতে পারে না আর উপকারও করতে পারে না আল্লাহ আল্লাহতালা তৎক্ষণাৎ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন আবুবকর রাজিয়াল্লাহ আনহু নাহদিয়া নামের একজন মহিলা ও তার কন্যাকেও আজাদ করেন তারা উভয়ে বনু আবদুদ্দার গোত্রের এক মহিলার দাসী ছিলেন ওই মহিলা তাদের জাতাকলসহ আটা পেশনের জন্য পাঠিয়েছিল এবং সে সময় বলছিল আল্লাহর কসম আমি ওদের কখনো আজাদ করব না এই সময় আবু বকর রাই আনহ সেই দাসিদয়ের পাশ দিয়েই যাচ্ছিলেন ওই মহিলার কথা শুনে তিনি বললেন হে অমুকের মা তুমি তোমার কসম ভেঙে ফেল এবং এর কাফফারা আদায় করো। তখন সে মহিলা বলল আমি শপথ মুক্ত তুমি তো ওদের নষ্ট করেছ কাজেই তুমি ওদের আজাদ করে নাও আবু বকর রাজি আহ জিজ্ঞেস করলেন বেশ তুমি ওদের কত দামে বিক্রি করবে সে মহিলা দামের একটা পরিমাণ বলল তখন আবু বকর রাজি আহ বললেন ঠিক আছে আমি ওদের কিনে নিলাম এবং ওরা এখন থেকেই আজাদ তোমরা মহিলার যাতাকল ফিরিয়ে দাও তারা বললেন হে আবু বকর এখনই ফিরিয়ে দেব না কাজটি শেষ করে তাকে ফিরিয়ে দেব আবু বকর রাজি আনহু বললেন সেটা তোমাদের ইচ্ছা উমার এবনুল খাত্তাব ইসলাম গ্রহণের আগে বেশ কট্টর ইসলাম বিদ্বেষে ছিলেন তার একজন দাসী ছিল তিনি তাকে অনেক মারধর করতেন পেটানোর মাঝে কখনো থেমে বলতেন মনে করো না তোমার ওপর খুব দয়া এসেছে এজন্য আমি তোমাকে পেটানো থামিয়ে দিলাম তোমাকে মারা বন্ধ করেছি কারণ আমি এখন ক্লান্ত তা না হলে আরও পেটাতাম তখন সেই দাসী দৃঢ়তার সাথে উত্তর দেন না বরং আল্লাহ তোমাকে এরকম ক্লান্ত করেছেন এই দাসী ছিলেন মুআল গোত্রের তাকেও মুক্ত করেছিলেন আবু বকর রাজ আনহু যিনি ছিলেন ভালো কাজের সবার চাইতে এগিয়ে ঘটনাগুলো বলে দেয় আবু বকরের অন্তরটা কত বড় ছিল তিনি চড়া দামে একজন একজন করে দাস বা দাসী কিনে নিচ্ছেন আর সাথে সাথে সবাইকে আজাদ করে দিচ্ছেন তার একমাত্র উদ্দেশ্য ছিল এই মানুষগুলোকে অত্যাচারের হাত থেকে বাঁচানো আর আমরা আমাদের নির্যাতিত ভাই বোনদের পাশে দাঁড়ানোর কথা তো দূরে থাক কেউ বিপদে পড়লে তার খোঁজ খবর নেয়া বন্ধ করে দেই যেন নিজেরা নিরাপদে থাকতে পারি এই হল দুঃখজনক উম্মার বাস্তবতা আবহ করে দাস কেনা আর আজাদ করা দেখে কুরায়শরা ভাবল এই লোকটা কি পাগল নাকি সেই সমাজে দাস অনেক দামি একটা কমিউনিটি হিসেবে বিবেচিত ছিল কিভাবে করে একজন মানুষ দাস কিনে বিনামূল্যে তাদের আজাদ করে দিতে পারে কুরায়েশদের মাথায় ধরছিল না তাদের চোখে এটা ছিল সেফ টাকা নষ্ট করা আবু বকরের বাবা আবুক এসে তাকে বললেন বাবা তুমি যে দাসদেরকে কিনে বিক্রি করছো ভালো কথা কিন্তু এরা তো সব দুর্বল অক্ষম দাস যদি আজাদ করতেই হয় তবে কেন শক্তিশালী সক্ষম দাসদের আজাদ করছ না তারা তো তোমাকে নিরাপত্তা দিতে পারত জবাবে আবু বকর বললেন বাবা আমি তো এই কাজ আল্লাহর জন্য করছি অন্য কোনো উদ্দেশ্যে নয় আবরের চোখে এই লোকগুলো ছিলেন তার আপন ভাইয়ের মতো তাদেরকে খাটিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করা তার উদ্দেশ্য ছিল না তারা দাস দাসী হতে পারে কিন্তু তারা ছিলেন সমস্ত কাফের জাতি আর ধনদৌলত আর চাকচিক্যময় সভ্যতার দাম একজন মুসলিম কৃতদাস থেকে বেশি হতে পারে না দুর্ভোগ তাদের জন্য যারা সামান্য অর্থের বিনিময়ে পদোন্নতির লোভে নিজের মুসলিম ভাই বিপদে ফেলতে একটুও কুণ্ঠিত হয় না আল্লাহ তালা বকর আনহুর এই উদারতার প্রসঙ্গে বলেন অতএব যে দান করে এবং ধর্মভীরতা অবলম্বন করে এবং উত্তম বিষয়কে সত্য মনে করে আমি তাকে সুখের বিষয়ের জন্য সহজ পদ দান করব সুর আয়াত পাঁচ থেকে সাত আল্লাহ তারা আরো পরেন যে তার ধন দান করে আত্মশুদ্ধি করে এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত সে শীঘ্রই সন্তুষ্টি লাভ করবে সুরা আল্লা থেকে একুশ এখন আমরা শুনবাস সুমাইয়া এবং তাদের সন্তান আম্মার ইয়াসিরের ঘটনা এই পরিবার ইসলামের প্রথম যুগে ইসলাম গ্রহণ করা একটি পরিবার যারা ইসলামের জন্য অবর্ণনীয় কষ্ট স্বীকার করেছিল এই পরিবারের পিতা ইয়াসির মক্কার কেউ ছিলেন না তিনি এসেছিলেন ইয়েমেন থেকে মক্কায় এসে তিনি বনুমকসুম গোত্রের এক লোকের দাসী সুমাইয়াকে বিয়ে করেন এবং বনুমকসুম গোত্রের মিত্র হন বা বলা যেতে পারে বনুমকসুম গোত্র তাকে ভিসা দেয় সুমাইয়া এবং ইয়াসিরের সংসারে জন্ম হয় আম্মারের বোঝাই যাচ্ছে সমাজে তাদের স্ট্যাটাস খুব একটা উঁচু ছিল না তাই এই পুরো পরিবার যখন ইসলাম গ্রহণ করল তখন তারা হয়ে গেল কুরয়েশদের ইজি টার্গেট ইয়াসিরের পরিবারের উপর অত্যাচার চালায় তাদেরই গোত্র বনমাকসুম গোত্র তারা এই গোত্রের অধীনস্থ ছিলেন মাকসুমের লোকেরা ইয়াসিরের পরিবারকে টেনে হিচরে ভর দুপুরে মরুভূমিতে ফেলে রাখত রসুল্লা স্লাম তাদের পাশ দিয়ে হেঁটে যেতেন কিন্তু তার কিছুই করা ছিল না তারা দাস ছিল না যে তাদের কিনে নিয়ে তিনি আজাদ করবেন তার সেই শক্তিও ছিল না যা দিয়ে তিনি এই অত্যাচার প্রতিহত করবেন তিনি তাদের বলতেন ইয়াসিরের পরিবার তোমরা সবর কর নিশ্চয় তোমাদের স্থান রয়েছে জান্নাতে অন্য সবার চাইতে এই পরিবারের সবচেয়ে বেশি অত্যাচারিত হবার আরেকটি কারণ হচ্ছে তাদের গোত্র বনুমাকসুমের নেতা ছিল আবু জাহেল ইসলামের বিরুদ্ধে আবু জাহেলের বারাবারেই সবাইকে ছাড়িয়ে গিয়েছিল সে ছিল দুর্বৃত্তদের নেতা চরম ইসলাম বিদ্বেষী অপকর্ম আর দুষ্কৃতিতে তার চুরিমেলা ভার সবাইকে মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছিল মুসলিমদের অত্যাচার করার জন্য উদ্বুদ্ধ করেছিল এত একনিষ্ঠভাবে শত্রুতার উদাহরণ ইতিহাসে বিরল তার স্ট্র্যাটেজি ছিল ডিহিউমেনাইজেশন মুসলিমদেরকে ডিহিউমেনাইজ করা অর্থাৎ মানুষের সামনে মুসলিমদেরকে খুব জঘন্য বা বাজে কিছুভাবে উপস্থাপন করা যেন একজন মুসলিম মরে গেলে বা তার সাথে কোনো অন্যায় করা হলে কিছুই আসে যায় না এরকম একটি বোধ মানুষের মনে প্রতিষ্ঠিত করা ইভেনি সাকের বর্ণনায় আবুজাহিলি হল সেই পাপিষ্ঠ যে ক্রাইশদেরকে মুসলিমদের বিরুদ্ধে ফুসলে দিত প্রভাবশালী বা উচ্চ বংশীয় কোন ব্যক্তির ইসলাম গ্রহণের কথা তার কানে আসা মাত্র সে তাকে অপমান করার জন্য বলত তুমি তোমার বাবার ধর্ম পরিত্যাগ করেছ তোমার বাবা তোমার চাইতে অনেক ভালো ছিল বুড়ো আঙ্গল দেখাই আমরা তোমার এই ছাইপাস আদর্শ আর মূল্যবোধকে আমরা তোমাদেরকে বিভক্ত করে দিব মাটির সাথে মিশিয়ে দেব তোমাদের সব খ্যাতি মানিজ্জত নিয়ে বেঁচে থাকতে দেব না কোনো ব্যবসায়ী লোক মুসলিম হয়ে গেলে তাকে বলতো আল্লাহর কসম আমরা তোমার সাথে সব রকম ব্যবসা বয়কট করব তোমাকে শেষ করে দেব আর যদি ইসলাম গ্রহণকারী মানুষটি হতো সহায় সম্পদহীন দুর্বল কোনো ব্যক্তি তবে সে নিজে তাকে মারধর করত অন্যদেরকেও মারধর করার জন্য ডেকে আনত আল্লাহ জাল আবু জাহেলকে শাস্তি দিক তাকে ধ্বংস করুক আবুজাহেল একদিন সুমাইয়াকে টিটকে দিয়ে বলল তুমি তো মুহাম্মাদের উপর ইমান এনেছ কারণ তুমি তার প্রেমে পড়েছ স্বাভাবিকভাবেই সুমাইয়া আবু জাহেলের মুখের ওপর তার এই নোংরা কথার উপযুক্ত জবাব দিলেন তখন রাগে অন্ধ হয়ে আবু জাহেল সুমাইয়ার গোপনাঙ্গে বর্ষা দিয়ে আঘাত করে তাকে হত্যা করে আর এরই মাধ্যমে সুমাইয়া হয়ে যান ইসলামের প্রথম শহীদ একজন মানুষের কাছে সবচেয়ে দামি তার জীবন ইসলামের জন্য এই দামি জিনিসটে বিলিয়ে দিলেন সুমাইয়া বিন দেয়াত রাজিয়াল্লা আনহা এর কিছুদিন পর তার স্বামী ইয়াসিরকেও হত্যা করা হয় স্বামী স্ত্রী দুজনেই আল্লাহ রাস্তায় শহীদ হলেন বাবা মায়ের ওপর এই পাশবেক নির্যাতন সহ্য করা কোন সন্তানের পক্ষে সম্ভব নয় কিন্তু আম্মারকে এই ভয়ানক দুঃস্বপ্নের মধ্য দিয়েই যেতে হয়েছিল তিনি চোখের সামনে দেখেছিলেন তার বাবা মাকে অত্যাচার করতে করতে মেরে ফেলা হলো। নিজের উপর শারীরিক নির্যাতন তো আগে থেকে ছিল তার উপর তার বাবা মায়ের মৃত্যু তাকে পাগল করে দিল শারীরিক অত্যাচার মানসিক নির্যাতন সব মিলিয়ে ভয়াবহভাবে বিপর্যস্ত সাহাবি আম্মারকে যখন প্রচণ্ডভাবে অত্যাচার করা হলো। তখন নিজের যান বাঁচানোর জন্য তার মুখ দিয়ে বেরিয়ে এসেছে নবীজি সাল্লু আলাইস্লামের বিরুদ্ধে কিছু কথা যখন সব ব্যথা থেকে নিষ্কৃতি পান তাকে অনুশোচনা ঘিরে ধরে দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে ছুটে যান নবীজির কাছে নবীজি যিনি সুখে দুখে সর্বতা তাদের পরম আশ্রয় পুরো ঘটনা খুলে বললেন তার কাছে আল্লাহ সোহানের আয়াতির করলেন ইমি হল বুহ ইম যদি কোন মুসলিম মাত্রা ছাড়া অত্যাচারের কবলে পড়ে মুখে ইমানের বিপরীতে কিছু বলেও ফেলে তবে সে কথার জন্য তাকে মাফ করে দেওয়া হবে যদি তার অন্তরে ইমান অটুট থাকে কেননা আল্লাহ তালা কারো উপর সাধ্যের বেশি বোঝা চাপান না সুরা আন্নাহ আয় একশো পরবর্তী সাহাবি মুসায় বিন অমায় মুসঅ ছিলেন এক ধনী পরিবারের আদূরে সন্তান তার মতো বিলাসী জীবন মক্কায় আর কারো ছিল না সুদর্শন এই যুবক সবচেয়ে দামি পোশাক আর পারফিউম ব্যবহার করতেন তার মায়ের একান্ত বাধ্য সন্তান ছিলেন মুসআ মুসআর মা তাকে এত বেশি ভালোবাসতেন যে মুসআ যখন ঘুমাতেন বিছানার পাশে একটা কাপে খেজুর আর পনির রেখে দিতেন যেন ঘুম থেকে উঠে মুসআকে এক মুহূর্তের জন্য ক্ষুধার্ত থাকতে না হয় এতটাই চমৎকার ছিল তাদের সম্পর্ক কষ্ট রুক্ষতা কি জিনিস মুসআবের কোনো ধারণাই ছিল না কিন্তু এই মুসআ বদলে গেলেন বদলে গেলেন ইসলামের সংস্পর্শে একদিন জানলেন আল্লা কথা তিনি ইমান আনলেন বেশ কিছুদিন বিষয়টা গোপন রাখলেন কিন্তু একদিন কিভাবে যেন তার মা জেনে গেল মুস আর মুসাব নেই সে মুসলিম হয়ে গেছে এরপর মুসআরের গোত্র তাকে গ্রেফতার করে বন্দি করে রাখল এরপর থেকে মক্কার রাস্তায় মুসআকে দেখা যায়নি দীর্ঘদিন একদিন সুযোগ বুঝে তিনি পালিয়ে গেলেন এরপর আবিসিনিয়া হিজরতকারের প্রথম দলটির সাথে যোগ দিয়ে আবিসিনিয়া চলে গেলেন ইসলাম মুসআকে বদলে দিয়েছিল যেদিন তিনি ইসলাম গ্রহণ করলেন সেদিন তিনি জাহিলিয়াতের লাকসারি লাইফ স্টাইলকে বিদায় দিয়েছিলেন বন্দী মুসআরের কোমল শরীর রুক্ষ ও শুষ্ক হয়ে গেল দুর্বল হয়ে গেল কিন্তু তিনি যতই অত্যাচারিত হচ্ছিলেন ততই তার অন্তরে ইমান বৃদ্ধি পেতে লাগলো। ইসলামের প্রথম যুগের এই অসাধারণ তরুণের ইতিহাস সত্যি চমৎকার এই সাহাবিকেই আল্লাহ রসুল সাল্লা আলাই্লাম মদিনায় পাঠিয়েছিলেন ইসলামের দিকে আহ্বান করার জন্য আল্লাহরের ছায় মুস্তাব এই কাজে অসাধারণ ফল লাভ করেছিলেন তার জীবনের শেষটাও অসাধারণ সেটা ছিল অহুদের ময়দানে ইনশাআল্লাহ পরবর্তীতে এই কাহিনী নিয়ে আমরা আলোচনা করব পরের সাহাবি সাহিব আবি আদিবেন আবি ওয়াক্কাসের কাহিনী আমরা আগের একটি পর্বে আলোচনা করেছিলাম সাদের ওপর শারীরিক নির্যাতন না হলেও তার উপর মানসিকভাবে নির্যাতন করা হয় তার মা তাকে বলেছিলেন তুই তোর বাপদাদা পূর্বপুরুষের পথ ছেড়ে ভিন্ন পথে যাবি যদি তুই তাই করিস তবে তুই জেনে রাখ আমি মরে যাব কিন্তু মুখে খাবার তুলব না পানিও পান করব না ছায়ার মধ্যেও বসবো না আমি মারা গেলে তুই কষ্ট পাবি লোকে বলবে তুই তোর মায়ের মৃত্যুর জন্য দায়ী সাদ এসব কথায় ভরকারনি শান্ত গলায় বললেন মা আপনার যদি একশোটা রুহ থাকে এবং সেগুলো একটার পর একটা বের হতে থাকে আর এদের বাঁচানোর জন্য একমাত্র উপায় যদি হয়ে থাকে আমার দিন ত্যাগ তবুও আমি আমার দিন ত্যাগ করব না কাজেই ঘরের ভেতরে আসুন এবং মুখে কিছু খাবার পানি দিন সাথে দৃঢ়তা দেখে সাঁদের মা আশা ছেড়ে দেন এবং খাবার পানি মুখে দেন সাবেন আবিবাকের ব্যাপারে কোরআনে একটি আয়াত নাজিল হয় ইয় মৌর্জ উন বিক বিমা কুম তুম তলু আমি মানুষকে পিতা মাতার সাথে সদ্ ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি যদি তারা তোমাকে আমার সাথে এমন কিছু শরিক করার জোর প্রচেষ্টা চালায় যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই তবে তাদের আনুগত্য করোনা আমার দিকে তোমাদের প্রত্যাবর্তন অতপর আমি তোমাদেরকে বলে দেব যা কিছু তোমরা করতে সুরা আনকাবুত আত আট সবশেষে আমরা আলোচনা করব খাব্বাব এ আল আরাতের কাহিনী খাব্বাব ছিলেন একজন কামার বনুখোজা গোত্রের উম্মে আনমার নামের এক মহিলার অধীনে কাজ করতেন ভালো তরোয়ার আর বর্ম বানাতে পারতেন খাব্বাব তাই আনমারের বেশ লাভ হয়েছিল খাব্বাবের মাধ্যমে কিন্তু সেই লাভ বেশিদিন দিন স্থায়ী হয়নি একদিন খাব্বাব ইসলাম গ্রহণ করলেন আর সেটা জানাজানি হয়ে গেল শুরু হলো ভয়াবহ সব টর্চার সেশন সমানে শুরু হলো মারধর কামারখানায় হাতের কাছে যা কিছু আছে তা দিয়ে বেধর পিটুনি মারতে মারতে এক সময় খাব্বাবকে তারা ধরে নিয়ে পাথরে আগুন জ্বালিয়ে সেই আগুন গরম পাথরে খাব্বাবকে ফেলে রাখত ঘণ্টার পর ঘণ্টা কেমন ছিল খাব্বাবের অভিজ্ঞতা বহু বছর পরের কথা অমর আব্দুল খাতাব রাদ আনহু তখন খলিফা একদিন তিনি মুসলিমদের মাক্কী জীবনের অভিজ্ঞতা শোনার জন্য তাদের জড়ো করলেন একের পর এক কাহিনী শোনার পর খাব্বাবের পালা এল তিনি মুখে কিছু বললেন না শুধু পরনের জামাটা খুলে পিঠ মেলে দাঁড়ালেন অমর রাজেলা আনহু তাকে দেখে যেন আতকে উঠলেন বললেন তোমার কি হয়েছিল খাব এমন কিছু আমি কখনো দেখিনি খাবাবে পিপ জুড়েছিল গভীর গভীর গর্ত তিনি বললেন মাক্যীজীবনের ঘটনা কোরাইশরা পাথর নিয়ে এসে সেগুলোকে আগুনে পড়াত পাথরগুলো যখন পুরে লাল হয়ে যেত তখন রৌদ্রতপ্ত বালিতে জ্বলন্ত পাথর রেখে আমাকে তার উপর ছুঁড়ে ফেলত তপ্ত পাথরে আমার মাংস ঝলসে যেত আমি আমার নিজের মাংস পরার শব্দ পেতাম চর্বি পোড়ার গন্ধ পেতাম মুশ্রিকরা সম্মিলিতভাবে খাব্বাবের উপর অত্যাচা চালালেও উম্মে আনমার ছিল সবার চেয়ে এক ডিগ্রি ওপরে খাব্বাবের মাধ্যমে তার ভালোই আয় রোজগার হচ্ছিল কিন্তু উম্মে আনমারের কুচ্ছিত অন্তরে ইসলামের প্রতি ঘৃণা এতটাই তীব্র ছিল যে সে নিজেই খাব্বাবের উপর নিষ্ঠুরভাবে টর্চার করত লোহার পাত গরম করে খাব্বাবের মাথায় চেপে ধরত এই দানবী মুশ্রিকরা খাবকে তাদের ইন্টারোগ্রেশন সেলে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করত উত্তর পছন্দ না হলে শুরু হতো মারধর তারা তাকে জিজ্ঞেস করত মুহাম্মাদের ব্যাপারে তোমার মতামত কি তিনি তিনি উত্তর দিতেন। আল্লাহর বান্দা আল্লাহর একজন রসুল তিনি এসেছেন অন্ধকার থেকে আলোর পথে আমাদের নিয়ে যেতে উজ্জা ওদের ব্যাপারে তোমাদের মতামত কি ওই দুই মূর্তি বোবা আর বধির না পারে কারো উপকার করতে না পারে কারো ক্ষতি করতে খাব্বাবকে তারা পরাজিত করতে পারেনি বরং খাব্বাবের দৃঢ়তার কাছেই তারা হার মেনেছিল খাবের জন্য দিনের পর দিন সীমাহীন এই অত্যাচার সহ্য করে নেয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়াল একদিন তিনি নবীজির কাছে গেলেন নবিজি সাল্লা আলাইস্লাম কাবার দেয়ালে হেলান দিয়ে বসে আছেন খাব্বাব তার কাছে গিয়ে বললেন ইয়া রসুল্লাহ আপনি কেন আমাদের জন্য দোয়া করছেন না খাব্বাব নালিশ করছিলেন না মুসলিমদের উপর যে সীমাহীন কষ্ট এসে পড়েছে সেই কষ্ট কমানোর জন্য দোয়া করতে পেলেছিলেন শুধু ইয়া রসুল্লাহ আপনি কেন আমাদের জন্য দোয়া করছেন না কিন্তু নবীজি রেগে গেলেন সোজা উঠে বসলেন রাগে তার চোখ মুখ লাল হয়ে গিয়েছিল তিনি খাব্বাবকে বললেন তোমাদের আগে এমনও বান্দা ছিল লোহার চিরুনি দিয়ে যাদের হার থেকে মাংস খুলে আনা হতো। করাত দিয়ে যাদের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত দু ভাগ করে চিরে ফেলা হতো কিন্তু তবুও তাদেরকে দিন থেকে বিচ্যুত করা যায়নি আর তোমরা তাড়াহড় করছো আল্লাহর কসম আল্লাহ অবশ্যই তার দিনকে বিজয় দান করবেন আর অচিরেই এমন এক সময় আসবে যখন একজন মুসলিম মুসাফির সানায় থেকে হাদার আহম পর্যন্ত সফর করবে কিন্তু তার মনে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না এই হাদিসের ব্যাপারে শায়ক সালমান আল ওদার একটা চমৎকার মন্তব্য আছে তিনি বলেন আল্লাহ রসুল কেন তার সাহাবীর সাথে এমন শক্তভাবে কথা বলেছিলেন তারা তাকে দোয়া করতে বলায় তিনি কি তাদের তিরস্কার করেছিলেন অবশ্যই না বরং তিনি তার উন্মতের প্রতি সদয় এবং সহানুভূতি ছিলেন সাহাবিরা যখন বলছিলেন আপনি কেন আমাদের জন্য দোয়া করছেন না এই কথার পেছনে একটা বাস্তবতা আছে এই বাস্তবতা হল তাদের অন্তর কষ্টের কারণে ছিন্ন ভিন্ন ক্লান্তিতে অবসাদগ্রস্ত আর বিপদে জর্জরিত তারা এই কঠিন পরীক্ষা থেকে দ্রুত রক্ষা পেতে চাইছিলেন এবং তাদের মনে হচ্ছিল একটা নির্ধারিত সময় আছে আর স্বস্তির আগে আছে কষ্ট নবীদেরকেও কঠিন পরীক্ষা সম্মুখীন হতে হয়েছিল কিন্তু শেষ পরিণতি ছিল সুখের আল্লাহ বলেন হুম কদ খুলিবুজ আহুম নদু বুন অনিল কৌমিল মোজেরিমিন কি যখন পয়গম্বরগন নৈরাশ্যে পতিত হয়ে যেতেন এমনকি এরূপ ধারণা করতে শুরু করতেন যে তাদের অনুমান বুঝি মিথ্যায় পরিণত হবার উপক্রম হয়েছিল তখন তাদের কাছে আমার সাহায্য পৌঁছে অতঃপর আমি যাদের চেয়েছি তারা উদ্ধার পেয়েছে আমার শাস্তি অপরাধী সম্প্রদায় থেকে প্রতিহত হয় না সুরা ইউসুফ আয়াত ১১০। দশ খাব্বের ওপর শুধু যে শারীরিক অত্যাচার করা হয়েছে তা নয় তাকে অন্যভাবেও জুলুম করা হয়েছে তিনি কিছু টাকা পেতেন আল আস এ ওয়াইলের কাছে সে ছিল মুশরিক খাব্বাব তার কাছে গিয়ে টাকা চাইতে গেলে সে বলল তুমি মুহাম্মদকে অবিশ্বাস না করলে কোনো টাকা পাবে না খাব্বাবও জবাব দিতে দেরি করলেন না তিনি বললেন তুমি মরবে এবং পুনরুথিতও হবে কিন্তু আমি তাকে অবিশ্বাস করছি আল আস তখন বিদ্রুপ ভরে জবাব দিল আচ্ছা তাই নাকি আমি পুনরুত্থিত হব ঠিক আছে মরার পরে যখন আবার সম্পদ আর সন্তান সন্ততি ফিরে পাব তখন না হয় তোমাকে টাকাটা ফেরত দেয়া যাবে এই প্রসঙ্গে আল্লাহ আয়াদ ন করলেন আসার আই তল্লিক সিনল উতদ অ মিত হইন্দ ও আহ আপনি কি তাকে লক্ষ্য করেছেন যে আমার নির্দেশনাবলিতে বিশ্বাস করে না এবং বলে আমাকে অর্থ সম্পদ ও সন্তান সন্ততি অবশ্যই দেয়া হবে সে কি অদৃশ্য বিষয় জেনে ফেলেছে অথবা দয়াময় আল্লাহ নিকট থেকে কোন প্রতিশ্রুতি প্রাপ্ত হয়েছে না এটা ঠিক নয় সে যা বলে আমি তা লিখে রাখব এবং তার শাস্তি দীর্ঘায়িত করতে থাকব সুরা মারিয়াম আর খাবের অত্যাচার চালানো আনমারের পরিণতি নয়। আল্লাহ জল তার কাজের উপযুক্ত ফায়সালা করেছিলেন উম্মু আনমার মারা গিয়েছিল এক অদ্ভুত রোগে ভুগে প্রচন্ড মাথার যন্ত্রণা তাকে উন্মাত করে দিত কোনোভাবে এই যন্ত্রণা কমত না তীব্র যন্ত্রণায় উম্মু আনমার জলাতঙ্ক রোগীর আচরণ করত বাধ্য হয়েছিল সেভাবে সে কষ্ট পেতে পেতে মারা যায় এই ঘটনা থেকে কিছু শিক্ষা আলোচনা করে আমরা এই পর্ব শেষ করছি এক রসুল্লাহ সাল্লাই ধৈর্য ধারণ করতে বলেছেন যত কষ্ট দুর্ভোগ অত্যাচার সহ্য করতে হোক না কেন হার মানা যাবে না কম্প্রোমাইজ করা যাবে না দুই প্রকৃতি ইতিহাস সমাজবিজ্ঞান প্রভৃতির যেমন কিছু ধরা বাধা সূত্র আছে তেমনি দিন কায়েমেরও কিছু নির্দিষ্ট সূত্র আছে যেগুলো আল্লাহ সুবহান তালা ঠিক করে রেখেছেন দুনিয়ার বুকে দিনকে কায়েম করার জন্য মুসলিম উম্মাহকে একে একে সেই নির্ধারিত পথের প্রতিটি ধাপ পাড়িয়ে দিতে হবে এর কোন ব্যতিক্রম বা শর্টকাট নেই বহু আগের যুগে মুমিন্দা যে কণ্ঠকাকীর্ণ পথ অতিক্রম করেছেন সাহাবিদেরকেও সেই একই পথ পার করতে হয়েছে আমাদেরকেও সেই পথই পারে দিতে হবে রসুলুল্লা সাল্লা চেয়েছিলেন তার উম্মাহ হবে সবাসেরা তাই পূর্ববর্তী জাতিরা যদি দিন কায়মের পথে ধৈর্যশীল হয়ে থাকে তবে তার উম্মাহ যেন আরও বেশি ধৈর্যের পরিচয় দেয় পূর্ববর্তী জাতি যদি শক্তিশালী হয়ে থাকে তবে এই উম্মাহ যেন তার চেয়েও বেশি শক্তিশালী হয় এটাই ছিল নবীজি সাল্লাসাল্লামের চাওয়া তিনি চাইতেন কিয়ামতের দিনে তারই উম্মা হবে সর্বশ্রেষ্ঠ তাই মুসলিমদের দায়িত্ব হচ্ছে রসুল উল্লাহর প্রত্যাশা অনুযায়ী আচরণ করা তিন রসুল্লাহ সাল্লা আলহিসাম বলেছেন আল্লাহ তার দিনকে বিজয় করবেন আর এমন এক সময় আসবে যখন লোকেরা সারা থেকে হাদরামত পর্যন্ত নিরাপদে সফর করতে পারবে আর তাদের মনে আল্লাহ ছাড়া আর কারো ভয়ে স্থান পাবে না এখন প্রশ্ন জাগতে পারে রসুল্লাহ সাল্লুসাল্লাম ছিলেন মক্কার অধিবাসী তিনি মক্কার কথা না বলে ইয়েমেনের এই বিশেষ দুটি স্থানকে কেন বেছে নিলেন মক্কার লোকেদের জীবনে তো তেমন কোন নিরাপত্তা ছিল না তাহলে মক্কা উল্লেখ করে বোঝানো কি যেত না যে পরবর্তী সময়ে মক্কায় নিরাপত্তা আসবে হাদিসে মক্কার কথা উল্লেখ না করে ইয়েমেনের কথা বলার বিশেষ কারণ আছে সেই অতীত থেকে আজ পর্যন্ত ইয়েমেনে গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থা প্রচলিত রসুল্লা সাল্লা সময় পুরো ইয়েমেন জুড়ে প্রচুর সশস্ত্র গোত্র ছিল তারা একে অপরের সাথে যুদ্ধ ও হানাহানিতে লিপ্ত থাকত তারা প্রত্যেকে ছিল পরস্পরের প্রতিদ্বন্দ্বী রসুল যুগে যখন ইসলামের আলো ইয়েমেনে প্রবেশ করল তা পুরো সমাজকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করে তুলল ইসলামের সৌন্দর্যই এটা যে কোনো কিছুই ইসলামের স্পর্শে নিরাপদ ও প্রশান্তিময় হয়ে ওঠে এখন মানুষ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে শরিয়ার শাসন উঠে গেছে আর সেজন্য সেই একই সান থেকে হাদারামত পর্যন্ত অঞ্চলটি আজ আবারও ইয়েমেনের সবচেয়ে অনিরাপদ স্থানে পরিণত হয়েছে অস্ত্র ছাড়া এই দুটো স্থানের আশেপাশে সফর করার চিন্তাও নির্ভুদ্ধিতার স্বামী এতেই বোঝা যায় একমাত্র ইসলামের ছায়াতলাই রয়েছে সত্যিকার শান্তি ফেসবুক পেজ ডব ফেসবুক ডট কম স্ল্যাশ রেইনডস অথবা ইউটিউব চ্যানেল ডব্লিউ ডবল কম স্ল্যাশ রেইন ড্রব মিডিয়া